আবু ওয়াইল রহমাতুল্লাহ আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি ইবনু মাসুদ রাজিয়াল্লাহ ত আল্লাহ্ন এর নিকট এসে বলল গতরাতে আমি মুফাসল সুরাগুলো এক রাখাতেই তিলওয়াত করেছি তিনি বললেন তাহলে নিশ্চয়ই কবিতার ন্যায় দ্রুত পড়েছ নাবি সাল্লাহ আলহি সাল্লাম পরস্পর সমতুল্য যেসব সুরাহ মিলিয়ে পড়তেন সেগুলো সম্পর্কে আমি জানি এ বলে তিনি মুফাসসাল সুরাসমূহের বিষ্টি সুরাহ উল্লেখপূর্বক বলেন নাবি সাল্লু আল্লাহ সাল্লাম প্রতি রাখাতে এর দুটি করে সুরাগ করতেন